छाय पुन सम्प्रचार दोपुर देशे बीस टी बांगल्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 الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنهم وشرعا جم منيرا اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاه ومما رزقناهم ينفقون সুপ্রিয় দর্শক শ্রোতা পৃষ্টিভি বাংলার এ ধারাবাহিক আলোচনা শোনার জন্য যারা বিশ্বের বিভিন্ন অবস্থানে দূরদর্শনের সামনে অবস্থান নিয়েছেন তাদের সকলকেই আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি আমার আলোচনা ইনসানে কামেল বা পূর্ণাঙ্গ মানুষের পরিচয় আমরা দেখতে পাই কুরআনুল কারিমের মধ্যে আল্লাহ সুবাহকে সৃষ্টি করেছেন সবচেয়ে সৃষ্টি হিসাবে আল্লাহ সুবাহন আহতলাকে অস্বীকার করেছে মানুষ ছাড়া অন্য কোনো প্রাণী কোনো জীবজগৎ কোন জড় জগৎ আল্লাহ সুবাহন আহতলাকে অস্বীকার করেছে এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না বরং আল্লাহ বলে দিয়েছেন যত যা কিছু আছেন জড় জগতের সমস্ত সবকিছু প্রাণী জগতের সমস্ত সব কিছু আল্লাহ রব্বুল আয় মিনের করে নিয়েছে স্বেচ্ছায় হোক অনিচ্ছায় হোক স্বেচ্ছায় হোক ইচ্ছাকৃতভাবে হোক আর অনিচ্ছাকৃত হোক সকলেই কিন্তু আল্লাহ সুবাহার অনুগত্য করে নিয়েছে মানুষ অবিশ্বাস করতে চেয়েছে আল্লাহকে করতে চেয়েছে আখেরাতকে করতে চেয়েছে আখেরাত সম্পর্কে যেহেতু এটা অদৃশ্য তাই তারা অবিশ্বাস করতে চায় না আল্লাহকে যেহেতু দেখে না অদৃশ্য তাই মানুষ আল্লাহকে অস্বীকার করতে চেয়েছে কিন্তু সত্যি কি তাই বাস্তব জীবনে আসন্ত জেলখানার ভিতরে অনেক শাস্তি রয়েছে অনেক লাঞ্ছনা গঞ্জনা অনেক সেখানে মানবেতর জীবন যাপন করতে হয় কয়েদিদের বিশ্বাস করি আমরা কিন্তু অধিকাংশ মানুষ নিজেদের কাছে প্রশ্ন করুন জেলখানা দেখেছি বা জেলখানায় গেছি এরকম মানুষ কিন্তু খুব কম খুব স্বল্প সংখ্যক মানুষই জেলখানায় গেছে জেলখানা দেখেছে জেলখানার বিভিন্ন ধরনের শাস্তি সে ভোগ করেছে কিন্তু যারা আমরা যাইনি কখনো যারা আমরা এটা দেখিনি কখনো তারা কি বলবো যে না জেলখানার ভিতরে এই যেহেতু এটা দেখা যাচ্ছে না আমরা বাইরের থেকে দেখতে পাচ্ছি না কোনোদিন সেটা বলা অসঙ্গত হবে না কোনো বুদ্ধিমান বিবেচক মানুষ এটা পাগলের প্রলাপ হিসাবে গ্রহণ করবে সুতরাং আখ রাতের জীবন সেটা আমরা দেখিনি तीन शासि केबान शांति अथवा शांति अल्लाह सृष्टि जहां पापी देखनी शुद्ध अजुहते कमें अविश्वास करब यगल प्रलाप होना तुल्तिक हो गल जरा विश्वास करलो ना तर एक ग्रुप এরা কাফেরদের একটা গ্রুপ মশরিক যারা তারাও কাফেরদের একটা গ্রুপ আর আল্লাহকে যারা অস্বীকার করে একেবারেই কোনো কিছু করল না কোনো ধর্মের প্রতি অনুরাগী হল না তারাও একটা গ্রুপ পক্ষান্তরে যারা মোমেন আল্লাহকে বিশ্বাস করেছে এরা আরেকটি গোষ্ঠী যারা আল্লাহ মালাইকা ফেরিস্তা যারা রসুল যারা কিতাব যারা আখেরাত ভাগ্য ভাগ্যের ভালোটা পক্ষ থেকে পক্ষ থেকে আসে যারা বিশ্বাস করে নিয়েছে তারাই হচ্ছে করে আয়াতটি নাজিল করেছেন তোমরা যখন ইসলামকে কবুল করলে তোমরা যখন আল্লাহ স্বীকৃতি দান করলে তোমরা মোহাম্মদুরসুল্লাহ সাল্লাহ আলি ভাসাল্লামকে নেবি হিসাবে স্বীকৃতি দান করলে তখন তোমাদের কর্তব্য হবে তোমরা ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও অনুপ্রবিষ্ট হয়ে যাও অন্য কোনো ধর্মকর্মের উপরে আর তোমরা বিশ্বাস রেখো না বা সেগুলোর নিয়ম নীতিকে শ্রদ্ধা করার জন্য তোমরা সচেষ্ট হয় না পৃথিবীতে খ্রিস্টান ধর্ম বলে ধর্ম রয়েছে তাদের ধর্মগ্রন্থ রয়েছে ইহুদি ধর্ম বলে ধর্ম রয়েছে তাদের ধর্মগ্রন্থ রয়েছে কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে যে এই ধর্মগ্রন্থগুলো কালের বিবর্তনে বিকৃত হতে হতে এমন একটি রূপে আজকে রূপান্তরিত হয়েছে যে সেই আসল ধর্মগ্রন্থ ইহুদিদের উপরে যা নাজিল হয়েছিল সেই তৌরাত তার অরিজিনাল হিব্রু ভাষার একখান তৌরাত আজকে আর খুঁজে পাওয়া যাবে না ইঞ্জিল নাজিল হয়েছিল সুরিয়ানি ভাষায় আজকে সেই ইঞ্জিলের অরিজিনাল সেই নাজিল সমৃদ্ধ ভাষা আজকে আর খুঁজে পাওয়া যাবে না যার আজকে বিভিন্ন সংস্করণ আমাদের সামনে সংরক্ষিত রয়েছে তার অরিজিনালিটি এবং পিউরিটি এতই প্রশ্নবিদ্ধ যে স্বয়ং ইহুদি খ্রিস্টান ধর্মের মানুষেরাই এটাকে কেউ কোনো টেস্টামেন্ট বিশ্বাস করে কেউ অন্য একটা টেস্টামেন্ট বিশ্বাস করে কিন্তু হয়েছে। এটা হচ্ছে কোরআনুল করিমের একটি বিশেষ মৌজেজা আজ পর্যন্ত আল্লাহ সুবাহ কোরআনকে যে সংরক্ষণ করেছেন এটা তার যা জল্যমান একটি প্রমাণ সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা স্পষ্টতই দেখতে পাই যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই আলিবাসাল্লামের কাছে যে কোরআন নাজিল হয়েছিল সেই সময়ের কোরআনের যে ভলিউম আজ পর্যন্ত রক্ষিত রয়েছে তার সাথে আজকে বাংলাদেশের পণ্য কুটিরের মধ্যে আজকে বিশ্বের যে কোনো একটি দেশের একটি লাইব্রেরিতে সংরক্ষিত কোরআনুল কারিমের ভাষা বর্ণ ছন্দ সব কিছু একীভূত হচ্ছে একই রকম হচ্ছে কোন রকমের ব্যথ্যায় সেখানে পরিলক্ষিত হয় না এটা নিঃসন্দেহে কোরআনুল করিমের পিউরিটি এবং করতে হবে যে সমস্ত হুকুম ছিল সেগুলো রহিত হয়ে গেছে। একমাত্র এখন বিশ্বনবী মোহাম্মদ সাল্লি সাল্লামকে নবী হিসাবে স্বীকৃতি দান করতে হবে এবং কোরআনুল করিমকেই সর্বশেষ ও চূড়ান্ত আসমানিকে তাহাব হিসাবে মেনে নিতে হবে বিশ্বাস করতে হবে আত্মনিবেদন করতে হবে এর কাছে তবেই আমরা মুসলিম হিসেবে আত্মপরিচিতি লাভ করতে পারবো আত্মপ্রতিষ্ঠা লাভ করতে পারব তাহলে আসুন বলছিলাম যে সারা বিশ্বে মানুষ দুটি গোত্রে বিভক্ত হয়েছে দুটি মতাদর্শে তারা বিভক্ত হয়ে গিয়েছে একটি হচ্ছে মুসলিম আর একদল হল কাফের। যারা মুসলিম তাদের আজকে আমাদের বক্তব্য বা আমাদের কথা মুসলিম প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সালি সাল্লাম বলছেন মুসলমান সেই ব্যক্তি যার হাত থেকে যার জবান থেকে আর মুসলমান নিরাপত্তা লাভ করেছে অর্থাৎ একজন মুসলিম আর একজন মুসলিমকে আঘাত করবে না অহেতুক আঘাত করবে না মুখ দিয়ে জবান দিয়ে অর্থাৎ বিভিন্ন ধরনের গালিগালাজ বিভিন্ন ধরনের অপ্রীতিকর কথা অশ্রাব্য উক্তি কিংবা মনোভঙ্গকর বিশেষ কোনো কথা আচরণ এগুলো একজন মুসলমানের পক্ষ থেকে প্রকাশিত হবে না বরং একজন মুসলিম তার মুসলিম ভাইয়ের উপরে থাকবেন সদয় এটাই ছিল কিন্তু মুসলিমের বৈশিষ্ট্য জানবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ভাই আলি আসাল্লাম বললেন ভাই ভাই সংঘাত করবে না এক ভাই আর এক ভাইয়ের শত্রু হিসাবে পরস্পর গালাগালি বা পরস্পর লড়াই করবে না একটি ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশ রক্ষা করে চলবে এটাই মুসলিমের বৈশিষ্ট্য ছিল আল্লাহ বলে দিলেন যে একজন মোমেন আর একজন মৌমেনের ভাইহু আহ তোমাদের ভাইদের মধ্যে যদি ঝগড়া ফাসাদ সৃষ্টি হয় তাহলে সেটা স্লাহ করে দাও সেটা মিটিয়ে দাও সেটাকে তোমরা সংশোধন করে দাও সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এ পর্যায়ে আপনাদের কাছ থেকে সামান্য সময়ের জন্য ছোট্ট একটু বিরতি নিচ্ছি অর্থনীতি সর্বোচ্চ বাণিজ্য নীতি বাণিজ্য নীতি সঠিক লেনদেন कत सुर भाव नुगे सफलता अर्जन कर सकाल दस टायधा द्वंद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 शुक्रवार रुसारकाल साढ़े की जात कबुल संरक्षण शर्त पूर्ण है एकम्री बुजुन से नीतिमाल जार कारण इसलम सारा विश्व जनप्रिय हो उठे देखूल मौलिक ज्ञान प्रति शनिवार रत साढ़े आठ टे पुन सम्प्रचार सकाल सतंगी बांगल् দাজ্জালের কপালের উপরে মানে দাজ্জাল কাফের। মানুষ বেশি বেশি নেশাদার দ্রব্য পান করবে বিদ্য উঠে যাবে মূর্খতা বর্ষণ হবে তার পিতাকে হত্যা করবে কেয়ামতদের অনেক লক্ষণ জানার জন্য দেখুন শাইখ হাব্দুর রাজ্জাকের সাথে কিয়ামতের আলামত পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় চলছিল তা হল যে আল্লাহ সুবাহ বললেন যে একজন মোমেন আর একজন মোমেনের ভাই যদি তোমাদের ভিতরে কোন রকমের বিরোধ সূচিত হয় কোন রকমের ঝগড়াঝাটি হয় লড়াই হয় যুদ্ধ হয় তাহলে তোমরা কি করে দাও মেমাংসা করে দাও তাদের মাসখানে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আবার যাতে ফিরে আসে সে ব্যাপারে তোমরা সচেষ্ট হ তাহলে এটা মুসলিমের একটি বৈশিষ্ট্য এটা হাদিচে আলোচিত একটি বৈশিষ্ট্য পূর্ণঙ্গ। মোমেন বা ইনসানে কামেল হতে গেলে এই বৈশিষ্ট্যটা আমাদের মাঝখানে কিন্তু পরিগ্রহ না করলে আমরা পূর্ণাঙ্গ মমেন হতে পারবো না আমাকে একজন মুসলিম হিসাবে একজন মানুষ হিসাবে ইনসান মানুষ ইনসানে কামেল পূর্ণাঙ্গ মানুষ একজন মানুষ হিসাবে অর্জন করতে হবে কিছু গুণ আর বর্জন করতে হবে কিছু দোষ তাহলে আমি ইনসান হতে পারব দেখুন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন মানুষ হিসাবে এই আকৃতিগতভাবে আমরা সবাই কিন্তু মানুষ সবাই ইনসান কিন্তু একটি বিশেষ সময় পর্যন্ত এই ইনসানের সমতা বজায় থাকে সবাই মানুষ এই কোয়ালিটি একটি বিশেষ সময় পর্যন্ত আমাদের শিশুকাল আমাদের শৈশব আমাদের কৈশোর এ পর্যন্ত কিন্তু এই সমতাটা বজায় থাকে এরপরে যখন আমরা যৌবনে পদার্পণ করি আমরা শিক্ষা দীক্ষায় মণ্ডিত হয়ে আমরা বিভিন্ন মতাদর্শকে অনুসরণ করি অনুশীলন করি তখন কিন্তু আমাদের ভিতরে চেঞ্জিং আসতে শুরু করে কিংবা একই মতাদর্শে একই ধর্মেও যদি আমরা অবস্থান করি তখনও কিন্তু স্তর ও একটি প্রশ্ন এসে যায় স্তরগতভাবে তখন কিন্তু আর আমরা সবাই সমান থাকি না কারণ হলো মানুষের জ্ঞান গরিমা আল্লাহ প্রদত্ত ওহির জ্ঞানের আলোকে যে মানুষ যত বেশি আলোকিত হয় সে মানুষ মানুষ হিসাবে তত বেশি উচ্চকিত হয় এবং তার কোয়ালিটি বা তার গুণগান তত বেশি উচ্চ আসনে সমাসীন হয় সমাদৃত হয় যেমন মানুষ আকৃতিগতভাবে ভাবে জন্মানোর পরেই তাকে মানুষ বলা হয় বটে সে কিন্তু মানবিক গুণাবলী অর্জন করতে পারে না এই জন্য আল্লাহ সুবাহ আল্লাহ বলছেন আমি অধিকাংশ মানুষ এবং অধিকাংশ জিনকে জাহান নামের খোরাক হিসাবে তাদেরকে বানিয়েছে আমি তাদের কি দিয়েছিলাম চোখ দিয়েছিলাম দর্শনেন্দ্রীয় দিয়েছিলাম দর্শন শক্তি দান করেছিলাম তারা তা দিয়ে দেখেনি আরো নিকৃষ্ট সুপ্রিয় দর্শক শ্রোতা তাহলে চিন্তা করুন মানুষের আকৃতি নিয়ে জন্মালেই মানুষ হওয়া যায় না এ আয়াত সেটারই প্রমাণ করে মানুষ হিসেবে কিছু অর্জন করতে হয় আর কিছু বর্জন করতে হয় আল্লাহ যে কথা আমাদেরকে বলেছে সর্বশেষ ও সেই বিষয়গুলো মেনে নিতে হয় অবনত বিনা বাক্য তার উপরে মান আনতে হয় বাস্তবায়ন করতে হয় নিজের জীবনে তাহলেই আমরা মানুষ হিসাবে আত্মপ্রতিষ্ঠা লাভ করতে পারি একটি জিনিস আপনি লক্ষ্য করেছেন কিনা কোনো দিন আল্লাহ সুবাহ আহতালা এই পৃথিবীতে বহু জীব পাঠিয়েছেন তৈরি করেছেন তাদেরকে আল্লাহ এই পৃথিবীর মাসখানে বসবাস করার সুযোগ দিয়েছেন আপনি দেখুন একটি বাঘের বাচ্চা সে কিন্তু বাঘ হয়ে জন্মগ্রহণ করছে তাকে কোনোদিন বলতে হয় না যে বাবা তুই বাঘের বাচ্চা তুই বাঘ একটি সিংহ সাবক সিংহের বাচ্চা তাকে কোনোদিন আজ পর্যন্ত বলতে হলো না যে বাবা তোর বাবা তোর মা তোর গোষ্ঠী জ্ঞাতি সবাই সিংহ তুই সিংহের বাচ্চা তুই সিংহ এ কথা কিন্তু বলতে হয় না কিন্তু ব্যতিক্রম মানুষের বাচ্চা কিন্তু আর কিছু না হলেও মানুষ হিসাবে গড়ে ওঠে না মানুষ হিসাবে তাকে গলার জন্য দেখেন অহরহ বলতে হচ্ছে বাবা তুই মানুষ হ মা সন্তানকে বলছে বাবা মানুষ হ পিতা ছেলে মেয়েদেরকে বলছে বাবা তোরা মানুষ হ শিক্ষক ছাত্রকে উপদেশ দিয়ে বলছে বাবা মানুষ হ কেন কোনো জীব বাচ্চাকে বলতে হলো না এর বংশধরের বাচ্চাকে কেন বলতে হচ্ছে বাবা তুই মানুষ হ কেন মানুষ কি হয়নি ও কি মানুষের আকৃতি নিয়ে জন্মগ্রহণ করেনি নিশ্চয় করেছে তাহলে কোন জিনিসের অভাব রয়েছে যে কারণে তাকে বলতে হচ্ছে যে তুই মানুষ হ এখানেই প্রশ্ন মানুষ হয়ে আকৃতিগতভাবে ভাবে জন্মানোর পরে মানুষ হওয়া যায় না মানুষ হওয়ার জন্য তাহলে আলাদা কিছু কোয়ালিটি বা কিছু গুনাগুন অর্জন করতে হয় আর এটাই হচ্ছে আল্লাহ প্রদত্তহির বিধান দেখুন কোরআনুল করিম এর প্রথম সুরাটা যদি আমরা লক্ষ্য করি সুরাতুল ফাতেহা এটা হচ্ছে মুখবন্ধ এটা হলো ভূমিকা সুরাতুল ফাতেহার পরে আমরা প্রথম নাম্বারে যে ছড়াটি লক্ষ্য করবো সেটা হলো সুরাতুল বাকারা গরুর সুরা গাভী গাভী বা গরু এই ছোড়া দিয়ে আল্লাহ শুরু করেছে আমরা সর্বশেষ সুরাটি যদি লক্ষ্য করি দেখব সুরাতুল নাস মানুষ ছোড়া সর্বশেষ সুরাটির নাম হলো মানুষ প্রথম সুরাটির নাম হলো বাকারা গরু মনটাকে আমরা এই ব্যাপারে সাথে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে মানুষ আমি আকৃতিগতভাবে ভাবে জন্মগ্রহণ করার পর মানুষের কোয়ালিটি অর্জন করতে পারিনি এই গোটা কোরআন হেরার যে সিলেবাস বাকারা থেকে নাস পর্যন্ত যার ভূমিকা রয়েছে সুরাতুল ফাতেহা এটাই হচ্ছে মানুষ তৈরির এই সিলেবাস যারা অধ্যায়ন করবে যারা অনুশীলন করবে তারাই মানুষ হয়ে যাবে যে কারণেই প্রথম সুরাটির নাম বাকারা হলো শেষ সুরাটির নাম নাস হলো মানুষের কোয়ালিটি মানুষের গুণাগুণ মানুষের মনুষ্যত্ব নিয়মাবলী যদি আমরা গ্রহণ করতে চাই তাহলে আমাকে আল কোরআনুল করিমের কাছে ফিরে আসতে হবে এই জন্য আল্লাহ সুবাহ পরিণত হতে পারবে না আসুন মানুষ হিসাবে আত্মপ্রতিষ্ঠা লাভ করতে হলে একজন পূর্ণাঙ্গ মানুষ হিসাবে আমরা যদি আত্মপরিচিতি আমরা মজবুত করতে চাই তাহলে তিনটি হক আমাকে আদায় করতেই হবে তিনটি হক একটা হচ্ছে হকুল নাফস। আমার নিজের নফসের হক আরেকটা হচ্ছে হকুল এবাদ বান্দার হক জনগণের হক আরেকটা হচ্ছে হকুল লক চূড়ান্ত পর্যায়ে আল্লাহ সুবাহ আহতালার হক আল্লাহ সুবাহান হক চূড়ান্ত হক বন্ধা হিসেবে সেটা আমাকে আদায় করতেই হবে পক্ষান্তরে প্রথম যে হকটির কথা বললাম হকুন হক নফসের একটা চাহিদা রয়েছে আমি যত্র তত্র সে চাহিদা চরিতার্থ করতে পারি না সেখানে আমার বৈধ কিছু ক্ষেত্র রয়েছে আবার অবৈধ কিছু ক্ষেত্র রয়েছে আমার নফসের কিছু চাহিদা বা কিছু কামনা রয়েছে সে কামনাটা কেমন একটি নভস হিসাবে আমার প্রয়োজন কি আমার নিদ্রার প্রয়োজন রয়েছে আমার খাদ্যদ্রব্যের প্রয়োজন রয়েছে আমার বিনোদনের প্রয়োজন রয়েছে আমার অন্নবস্ত্রের প্রয়োজন রয়েছে নভস হিসাবে আত্মার যে খোরাক সেটা আমাকে কিন্তু দিতে হবে সেটা যদি না দেয় তাহলে হক নভস আদায় করা হবে না আমার স্বাস্থ্যগত একটা চাহিদা রয়েছে স্বাস্থ্যের পরিচর্যা এটাও কিন্তু হকক্ষণ নাস বা বান্দার একটি হক আমি রাত জাগবো কতক্ষণ আমি ঘুমাবো কতক্ষণ এর একটা রুটিন নির্ধারিত হতে হবে এজন্য প্রিয় নেবী মোহাম্মদ রসিউল্লাহ সাল্লাহ আলী আসসালামের কাছে তিনজন মানুষ এসেছিলেন নভিজির এবাদাত মনযোগী সম্পর্কে জিজ্ঞেস করার জন্য নেভিজি বাড়িতে ছিলেন না তার স্ত্রীদের কাছে জিজ্ঞেস করা হলো যখন তারা নবীর এবাদতের খবর দিলেন তখন তাদের কাছে এটা খুব কম মনে হলো তারা বলল এটা খুব কম কম এবাদত বললো এটা খুব কম কম এবাদত কিন্তু কোথায় নবী আর কোথায় আমরা রাসুলের তো কম এবাদত করলে চলবে কিন্তু আমাদের তো কম এবাদত করলে চলবে না সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের সাথেই থাকুন আবারও দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত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 So if Jesus Christ peace be upon him died for three days who control the world That means, the god died the freedom to unmask so there are various ways which we can prove the argument yeah, to be yeah. wrong Dr. Jankiraj shonge aalap kori proti shonibar raat 6:30 taay apnar samprochar sokal